বাংলা অনুষ্ঠানে সম্মানিত দর্শক আজকে আমরা আপনাদের সামনে অন্তরের রোগগুলো সম্পর্কে এবং ভালো অন্তর এবং মন্দ অন্তর এইগুলো সম্পর্কে দ্বিতীয় পর্বের কিছু আলোচনা করতে চাই আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম যে অন্তর যখন সালিম হয়ে যায় সুস্থ হয়ে যায় তখন আল্লাহ তালা অন্তরের মধ্যে অনেকগুলো নিয়ামত দান করেন তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে এতমিনান এসে যায় আল্লাহ তালার প্রতি ইমান মানুষের মনে একরকমের মজা দিয়ে দেয় একটা প্রশান্তি চলে আসে আর সেটাকে হাজিসে বলা হয়েছে হালাওয়াতুল ইমান ইমানের স্বাদ এই ইমানের স্বাদকে আস্বাদন করতে পারে কালবে সালিমের লোকগুলো ইমানের সাদ কি জিনিস অনেক সালফে আলহিমিন আইমা কেনাম বলেছেন এই ইমানের স্বাদ এই নিয়ামত এই এতমিনান পৃথিবীতে আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ সম্পদ সর্বশ্রেষ্ঠ নিয়ামত বান্দার প্রতি কেউ কেউ বলেছেন যদি দুনিয়া রাজা বাদশারা জানতো যে আমরা যারা মুমিন আমাদের কাছে আল্লাহ তালা এই নিয়ামতের কি মজা দিয়েছেন কি স্বাদ আমরা অনুভব করি তাহলে তারা যুদ্ধ করে হলেও আমাদের কাছ থেকে এই নিয়ামত ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতো কারণ তারা তো মিস করছে এই নিয়ামত হচ্ছে ইতমিনান এই নিয়ামত হচ্ছে কালবে সালিমকে আল্লাহ তালা দিয়েছেন হালা বাতুল আর তার মোকাবেলায় কালবু মাইয়েতে যেটা আমরা বলেছিলাম কত পর্বে যে মৃতদিল সেখানে এগুলো কিছু নাই ছোট্ট খাটো বিপদে তারা লাফিয়ে উঠবে হতাশ হয়ে যাবে চোখোমুখে তারা পথ দেখবে না অস্থির হয়ে যাবে কাকে মারবে কাকে ধরবে কোন দিকে ছুটবে বিপদের আতিশয্য শেষ পর্যন্ত আল্লাহ তালা মাফ করুন আত্মহত্যার পথ বেছে নিবে মৃতদিল মৃত অন্ত যেখানে আল্লাহর ইমান নেই আর তিন নম্বর যে কালবের কথা আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে আল কালবুল মারিদ অসুস্থ অন্তর অসুস্থ অন্তর অনেকের মধ্যেই আছে আমাদের অনেকের অন্তরে বিভিন্ন অসুস্থতা আছে বিভিন্ন রোগ আছে এই রোগগুলো কোরআন হাদিসে বিভিন্ন ভাবে বলা হয়েছে আল্লাহ তালা বলেছেন ফি কুলু বিহিম মারাদ আহমুল্লাহ মারাদ তাদের অন্তরে রোগ আছে আল্লাহ তালা তাদের রোগকে আরো বাড়িয়ে দিয়েছেন মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তালা বলেছেন মারাদ রোগ কুফুরি রোগ শেরকের রোগ নেফাকের রোগ শাক্যের রোগ আছে সব আসন্দেহ তাদের অন্তরে নাই এক রোগ আছে আবার আছে রোগ রিয়ার রোগ আছে রিয়া প্রদর্শন রোগ আছে তারা নামাজ পড়তে গেলে রিয়া করে ফওয়াইলুল্লিল মুসাল্লিন আল্লা দিন আহসল্ল সাহুন আল্লাহ আহম ইউরোয়াউন তারা রিয়া করে অজুবের রোগ আছে অহংকারের রোগ আছে তাকাব্বরের রোগ আছে অনেক মানুষের খাসলাতে পরিণত হয়ে গেছে এই অহংকারের রোগ যদি হয়ে যায় তাকাব্বর এটা অন্যতম বড় কবিরা গুণাহ তাকাব্বর অহংকারকে আল্লাহ তালা ঘৃণা করেন যারা তাকাব্বর করে দামি পোশাক পরে নিজেরা কিছু অহংকার দেখিয়ে হাঁটে তাদের ব্যাপারে আল্লাতালা অসম্ভব রাগ গোসা হয়ে যান কেয়ামতের দিন আল্লাহ আল্লাতালা তাকাব্বরকারীদের দিকে একটুও তাকাবেন না রহমতের দৃষ্টিতে এক হাদিসে এসেছে পূর্ব জমানার কোনো এক লোক বোন ইসাইলী জমানায় খুব দামি কাপড় চোপড় বেশ ভূষা পরে একেবারে নাদুস নুদুস করে হাঁটছিল খুব অহংকার ভরে এক একটা পা দিচ্ছিল আল্লাহতালা তার প্রতি এই অহংকারের কারণে এত নাখশ হয়ে যান ওই মুহূর্তেই আল্লাহ তালা তাকে জমিনে তলিয়ে দিলেন জমিনে তার পা দুটো ডুবে গেলো এবং রসুল্লা সালাহ আলী ও স্লাম যখন হাজির বলছিলেন যে তার জমির নিচে যে ডুবিয়ে দিয়েছেন আল্লাহতালা তার ডুবা শেষ হয়নি এখনো তার পা ডুবা অব্যাহত আছে সে মাটির নিচে যেতেই পারছে যেতে থাকছে এবং কেমন পর্যন্ত তার এই যাওয়া অব্যাহত থাকবে কি পরিমাণ ঘৃণা করেন আল্লাহ তালা অহংকারীকে এখান থেকে আমরা শিখলাম অসুস্থ দিলে অহংকার থাকি। অসুস্থ দিলের মধ্যে নেকির প্রতি অনাসক্তি থাকে গুনার প্রতি আসক্তি সৃষ্টি হয়ে যায় নেকের কাজ তার অপছন্দ লাগে গুণাটা তার খুব ভালো লাগে কেউ দানি রাখলে তার কাছে খারাপ লাগে এই তুমি মল্লা হয়ে গেছো নাকি রসুল সাল্লি সাল্লামের সুন্নতে তার ভালো লাগছে না কেউ পর্দা করে তার খারাপ লাগে তোমরা বেশি মূল্য হিসাব হয়ে গেছো বেশি মূল্গিরি শুরু করে দিয়েছ তাদেরকে দেখলে তার ঘৃণা লাগে আর কুফুর সেরে বিদাতি মোমেনের কাছে গান বাজনার আওয়াজ আসলে তার কাছে কষ্ট লাগবে সেইটা বরদাস্ত করতে পারবে না আব্দুল অমর রা তাল কানে বাঁশির আওয়াজ আসছিল তিনি কানে আঙ্গুল ঢুকিয়ে দিলেন বাসের আওয়াজে তো অনেকের তাল চলে আসে আর একটু শুনতে মনে চায় অসুস্থ দিল যে আমাদের এই জন্য ভালো লাগে আমাদের কাছে আর দিল যদি সালিম হতো সুস্থ হতো তাহলে অবশ্যই ঘৃণা আসার কথা ছিল মুনকারকে দেখলে ঘৃণা হওয়ার কথা মুনকারকে দেখলে খুশি হওয়ার কথা না অসুস্থ দেল মুনকারকে দেখলে খুশি হয় সুস্থ দেল মৌমেনকে মোহাব্বত করবে এবং যারা ইসলামের দুশ্মন তাদেরকে ঘৃণা করবে আল হব্ব ফিল্লা হয়ে ফিল্লা হয়ে কাজ তারা করবে কিন্তু অসুস্থ দিন উল্টাটা করে মম্মিকে মহব্বত করে না তারা বরঞ্চ যারা দিনের দুঃশমন তাদেরকে মহব্বত করা শুরু করে দেয় তাদের কাছে ভালো মানুষের জায়গা নেই ক্রিমিনালদের আড্ডা তাদের বাসে বসে তারা ওয়াজ মাহফিলে বসবে না তাফসির মাহফিলে বসবে না এগুলো শুনতে দিবে না করতেও দিবে না গান বাজনার আসরকে পছন্দ করবে সেগুলা রমরমা ব্যবসা চালিয়ে দেবে সেগুলোর জন্য পারমিশন দিবে। সেগুলো যদি কোনো বাধা বিপত্তি নেই সেগুলোকে তারা খুব মহাব্বত করে পছন্দ করে অসুস্থ দিলের মধ্যে এসব অসুস্থতা দানা আছে আজান শুনলে তাদের কাছে কষ্ট লেগে যায় আর মুমিন আজান শুনলে সুস্থ দেলওয়ালা তার কাছে আনন্দ লাগবে আজানের জবাব দেবে যে ব্যক্তি আজানের জবাব দেয় আজান শুনে এবং তারপরে দরুশরি পাঠ করে এবং তারপরে আজানের দোয়াটা পড়ে আল্লাহতালা তার জন্য রসুল উল্লাহ সাল্লা আলিসের সাফাতকে ওয়াজেব করে দেবেন অজাবাদলা হু সাফাতই আমার সাফাত আজেন ওয়াজব হয়ে যাবে রসুল্লাহ বলেছেন তারা আজানকে পছন্দ করে গানের আওয়াজ তাদের কাছে ঘৃণার সৃষ্টি করে আর যাদের দিল অসুস্থ তারা গান বাজনার আওয়াজকে পছন্দ করবে শয়তানের মাজামিরকে শয়তানের যন্ত্রপাতির আওয়াজকে তারা পছন্দ করবে আজানের আওয়াজকে পছন্দ করবে না কোরআন তেলাওয়াত তাদের ভালো লাগবে না কোরআনের তাসি তাদের কাছে ভালো লাগবে না দিল অসুস্থ ইসলামের দাবা তাদের কাছে ভালো লাগবে না নসিহাত করতে গেলে কেউ তাদের কাছে বিরক্ত লাগে দিনের কথা শোনাতে গেলে তাদের সময় নাই খাতাম আল্লাহ আল্লা কুলুভূমির দিকে গিয়ে যাচ্ছে এই অসুস্থ দিল মানুষের জন্য কি পরিমাণ ক্ষতি ডেকে নিয়ে আসে অসুস্থ দিলের মধ্যে আল্লাহ আল্লাহতালার জেকের কোনো আগ্রহ পয়দা হয় না গানের ক্যাসেটে ঘুম আসে গানের ক্যাসেটে ঘুম ভাঙে উঠবে এই অসুস্থ দিলের চিকিৎসা করানোর চিন্তাও তারা করতে পারে না কারণ সে যে অসুস্থ এটাও সে বুঝে না এমন অসুস্থতা তাদেরকে অভিশপ্ত করে ফেলবে যে তারা যে অসুস্থ এ পাবে না রোগী যদি না তার অসুখ হয়েছে তাহলে সে করতেও তো যাবে না সে যে অসুস্থ সে বুঝতেই পারে না আমরা এখন একটি বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ দর্শক মন্ডলী বিরতির পরে আমরা আপনাদের কাছে আমি মোহাম্মদ বাদুদ্দান আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 বাংলা প্রোগ্রামে সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম মানুষের অন্তরগুলো নিয়ে এবং সুস্থ অন্তর অসুস্থ অন্তর আর মৃত অন্তর নিয়ে এখন আমরা আসি যে আমাদের যে অন্তরে অসুস্থতা রয়েছে কিভাবে এই অন্তরের অসুস্থতা আমরা দূর করতে পারি এর চিকিৎসা কী এর চিকিৎসা হচ্ছে প্রথমত অন্তরের দুর্বলতাগুলোকে অসুস্থতাগুলো বুঝা দরকার যে কথা বলছিলাম বোঝার জন্য কি করা দরকার আত্ম আত্মসমালোচনা করা দরকার মহাশা বাতন্নাফ করা দরকার নিজে নিজের হিসাব নেওয়া দরকার হাঁস এবু আনসু সাকুম কাবলে আনতো হাঁস তোমার হিসাব কেউ নেওয়ার আগে নিজেই নিজের হিসাব নাও আত্মসমালোচনাটা অন্তর্কে পাক সাফ করার জন্য পবিত্র করার জন্য রোগ দূর করার জন্য অত্যন্ত জরুরি আপনি সারাদিন কি কাজ করলেন আজকে সারাদিন কয়জনের সঙ্গে কথা বলেছেন কি কি কাজ করেছি প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে কীভাবে ব্যবহার করেছি কাউকে কতু কথা বলেছি কিনা আমার রাগ গোসা আমাকে ক্ষতি করে ফেলেছে না। কারোর সঙ্গে বেয়াদি করেছে না। কাউকে মারধর করেছে না। কাউকে ধমক দিয়েছে কি না। সারা দিনের শেষে বসে এগুলো হিসাব করি যখন আমরা আত্মসমালোচনা করব। তখন আমরা দেখতে পাবো যে আমার কল্বের ভিতরে আমার অন্তরের ভিতরে কোন কোন রোগটা আজকে কাজ করেছে তার অ্যাকশন দেখা গেছে সেগুলোকে আমি মহাসাভা করি মহাসাভা করি এই কাজটা অত্যন্ত জরুরি তাহলে আমি বুঝতে পারবো আমার রোগ কোথায় আমার রোগ চিনতে হবে আগে মহাসাবার মাধ্যমে আত্মসমালোচনার মাধ্যমে রোগ চিনতে সুবিধা হয় অন্তরের এরপরে এই রোগের চিনলে তখন আল্লাহ তালা কাছে চিকিৎসা করতে সুবিধা হবে তাহলে মহাসভার পরে কি করবো এখন তওবা করবো আল্লাহ তালা কাছে যে আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি সেখানে আমি তো খামাখে একজন উপরে চড়াও হয়েছি আরেকজনের ব্যাপারে আমি তহমত দিয়েছি আরেকজনের ব্যাপারে আমিবাদ করেছি এখন এভাবে আল্লাহ তালা কাছে ইস্তেক করা তওবা করা মাফ চাওয়া এইভাবে করে আমরা অন্তরের রোগগুলোকে দূর করার জন্য চেষ্টা করব আমরা যদি চেষ্টা করি আল্লাহ তালা তো অফিক দান করবেন একটা হাজি রসুল্লাহ সাল্লাম বিষাদ করেছেন অমাইয়ে তা সববার এই সব্বের যে ব্যক্তির সবর কম সে বুঝতে পেরেছে তার ধৈর্যের কমতি আছে কিন্তু সে খুব চেষ্টা করে সবর করতে খুব চেষ্টা করে আল্লাহ তালা কাছে তো তখন আল্লাহ তালা তাকে সবর দিয়ে দেন এখন আমি যদি বলি ভাই আমার সবর কম আছে আমার সঙ্গে লেনদেন করতে সাবধান আমার সবার বেশি নাই তো এইটা কি কোনো সমাধান হলো না হুজুবিল্লাহ এটার আমাকে লজ্জিত হওয়া লাগবে মহাসাবা করতে হবে নফসকে ঠিক করতে হবে এভাবে করে মহাসাবা তারপর তবে ইস্তেফার এরপরে আরো কিছু আমল আমাদের করতে হবে কোরআন তেলাবাত করলে মানুষের অন্তরের অনেক চিকিৎসা হয় কোরআন তেলাবাত অনেক রোগ দূর করে আল্লাহ তালা কোরআনের পরিচয় দিয়েছেন এই কোরআন হচ্ছে শেফা এবং রহমাতির জন্য কোরআন অন্তরের অনেক রোগকে দূর করে দিবে রোগের চিকিৎসার জন্যই আল্লাহ তালা কোরআনকে রাজিল করেছেন কোরআন যখন তাদের ভর্তিতে লাওয়াত করা হয় কেউ করে বা তারা নিজেরা করে তখন তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় এটাই কাল্বকে সুস্থ করার দিকে নিয়ে যাচ্ছে ইমান বৃদ্ধি হওয়া মানে কালবে উন্নতি হতে থাকা ইমান কমে যাওয়া কাল্বের অবনতি হওয়া কোরআন তেলাওয়াত মানুষের অন্তরে নূর নিয়ে আসে মানুষের অন্তরে এইভাবে আলোকিত করে দেয় তেলাওয়াত করতে হলে অবশ্য তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করতে হবে অনেক তেলাবাতো আমরা কোরআন শরীফ রমাদানে খতম করে দিলাম জলদি করে দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি করে এই জন্য হয়তো এত বেশি ফায়দা হয়নি বুঝে শুনি আস্তে দিলে আদবের সাথে তেলাওয়াত করলে একটু অর্থটা বোঝার চেষ্টা করলে হৃদয়ঙ্গম করার চেষ্টা করলে তখন তার অ্যাকশনটা ভালো হয় কলবের মধ্যে সেটা ধাক্কা পড়ে আর জিকির আল্লাহ তালাকে সুন্দর সুন্দর দোয়াগুলো আজগারগুলো করলে সেটা কলবের অনেক উন্নতি হয় এবং এই কালকে সাফ করার জন্য অনেক সুন্দর সুন্দর দিকের আছে আল্লাহমা আহসি এই আহা বলে যাচ্ছি না কিন্তু খুব কাছাকাছি আল্লাহ আপনি আমার নফসকে তাকুয়া দিয়ে দেন পিউরিফাই করেন পবিত্র করে দেন আপনি সবচেয়ে বড় পবিত্রকারী আল্লাহ তার কাছে চাইতে হবে আল্লাহমা ইয়া মুিবাল কলুব আলাদিনেকুবানা আল তে অত আতের আল্লাহ আমাদের দিলকে দিনের উপরে চলার জন্য দিনমুখী করে দেন দিনের উপরে পরিচালনা করে দেন আল্লাহ তালা কাছে দেখের দোয়াগুলোর মাধ্যমে এইভাবে আল্লাহ কাছে চাওয়া হচ্ছে অন্তরের পরিশুদ্ধি কামনা করা হচ্ছে আল্লাহ তালা কাছে দোয়া করলে আল্লাহ তালা কি কবুল করবেন না অবশ্যই করবেন এই জন্যই আল্লাহ তালা দোয়াগুলো দিয়েছেন কবুল করার জন্যই দিয়েছেন তিনি বলে দিয়েছেন ওদৌনি আস্তা জীব আমার কাছে দোয়া করো আমি কবুল করবো কাজে অন্তরের কি আল্লাহ তালা দূর করতে পারেন সেই তিনি দোয়াগুলো দিয়েছেন আর তিনি কবুল করবেন এই তিনি আমাদেরকে দোয়া করতে বলেছেন মানুষের এই কাল্বকে যেভাবে আলোচনা করা হয়েছে নার্সকেও সেভাবে আলোচনা করা হয়েছে নাফস এবং কাল্ব একটা আরেকটা বুঝানো হয় কি না নাকি একটু ব্যাসকম আসে সেটা একটু তাত্ত্বিক আলোচনা অনেক বেশি কিন্তু আসলে মুদ্রা কথায় অনেক কাছাকাছি একটা আরেকটা জায়গায় অনেক সময় ব্যবহৃত হয়ে যায় এবং এই জন্য নফসকেও আল্লাহ তালা তিনটি আকারে পেশ করেছেন কোরআন কারিমে নফসুল মুমাইন্না ন্মার আবি আর নফসুল্ল্মার আবি হচ্ছে একেবারে খারাপ যেটা বলা হয়েছে মৈয়ত কালবের মতো শুধুমাত্র খারাপ কাজের দিকেই মানুষকে উৎসাহিত করে ধাবিত করে আর নামা হচ্ছে রোগ আছে কিন্তু তার ভিতরে আবার চিকিৎসার চেষ্টাও দোয়াদি করার একটা টেন্ডেন্সিও আছে লাউয়া মা তাকে সমালোচনা করে ওই যে মহাসভা করেন এখতেসাব করেন নিজের নাফসের জন্য চেষ্টা করেন এই জন্য লাউয়া মা তিরস্কারকারী নফস গুণা করে ফেলেছি গুনে আটকাইতে পারেন এই নফস কিন্তু করে ফেলেছি তখন আমাকে ভালো দিক ইয়ে মানুষা করতে করতে আত্মসমা করতে করতে আসে আল্লাহনুল কলুম আর তখনই হই রা কালবে অধিকারী ইয়া আইয়া তুহানি রুইয়া হে পবিত্র নফসের অধিকারী হে মতাইন না অধিকারী যে আল্লাহ হিসাবে তুমি তোমার রবের কাছে চলে আস ফেরত চলে আস তোমার রবের কাছে চলে আসো টাইম হয়ে গেছে রাম্মার দা তুমি রাজি হয়ে যাবে খুশি হয়ে যাবে আমার কাছে তোমার জন্য যে মেহমানদারি অপেক্ষা করছে সেটা আর তোমার উপরে তোমার সৃষ্টিকর্তা তোমার প্রভু অলরেডি খুশি হয়ে যাবেন তুমি আমার বান্ধাদের অন্তর্ভুক্ত হয়ে যাও যারা আমার খাঁটি বান্দা তাদের দলে ঢুকে যাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও তোমার লিস্ট সেখানে লেখা হবে এই নিয়ে তোমার নাম লেখা হবে তোমার মৃত্যুর পরে কি কি কাজ করলে আমরা ন আমাদের ইতমিনান আসবে অন্তর ভিত্তি ইতমিনান আসবে আর কোন কোন কাজ করলে আমাদের অন্তরে রোগ ঢুকবে সেগুলো থেকে সাবধান কি কী জিনিস অন্তর্মেদে রোগ ঢুকে আবার আমরা সেগুলোকে একটু রিভাইজ যদি করি একটা বড়ো জিনিস আমাদেরকে অন্তর্মেদে রোগ ঢুকিয়ে দেবে মারত ঢুকিয়ে দেবে সেটা হচ্ছে আজকের জামানায় যে ফিতনা বেশি করে আসছে গান বাজনা অপসংস্কৃতির চর্চাটা এটা অন্তরকে গোমরাহ করে দেওয়ার জন্য একটা বিরাট খাতিয়ার শয়তানের এবং এই জন্যই রসুল্লাহ সাল্লি সাল্লাম গান বাজনাকে বলেছেন মাজামিরু শৈতান শয়তানের যন্ত্রপাতি বলেছেন তিনি এগুলো এইগুলো দিয়ে শয়তান মানুষকে হাঁট করে মানুষকে শিকার করে শয়তানের যন্ত্র এগুলো আরেকটি শয়তানের অস্ত্র আছে সেটা হলো চোখের সাহমুন মাসমু মিন কুদৃষ্টি খারাপ দৃষ্টি হারাম জিনিসকে দেখা পর নারীর প্রতি দেখা এটা ইবলিসের একটা মুখ্য বিষধর তীর এই তীর দ্বারা ইবলিস মানুষকে শিকার করে এই দৃষ্টির কারণে কতগুনা হয়েছে মানুষের এই দৃষ্টির কারণে মানুষ জেনা ব্যবচারের দিকে চলে গেছে এই দৃষ্টির কারণে মানুষের সংসার ভেঙ্গে চুরমার হয়ে গেছে এই নজরকে কন্ট্রোল না করতে পারা প্রেম ভালোবাসা নামে কত রকমের অন্যায় অপকর্ম হয়েছে আর এই কত প্রেম ভালোবাসার পরিণতি আমরা দেখি প্রেমের কারণে আত্মহত্যা করেছে পর্যন্ত কেউ কেউ এত কালবেের মধ্যে শয়তান এই প্রেমকে এত বড় করে তুলে ধরেছে না পেয়ে আত্মহত্যা করে ফেলেছে নিজেকে কিল করে ফেলেছে কিভাবে শয়তানের হাতে চলে যায় মানুষ মানুষের দিলটার শয়তান তার হাতে কন্ট্রোল নিয়ে ফেলেছে শয়তান তার হাতে দিলের কন্ট্রোল নিয়ে গেছে এইজন্য জন্য আল্লাহ তালা কাসিমেন দোয়া করবে দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে আল্লাহ হ্যা মোকাল কলুব আলা আলাদিনেক আল্লাহ আমাদের দিলকে দিনের উপরে ফার্ম করে দেন মজবুত করে দেন প্রতিষ্ঠিত করে দেন এসেছে বান্দাদের আল্লাহ দুটো আঙ্গুলের মাঝখানে আল্লাহ তালা ঘুরান সেদিকে ঘুরে তাহলে আল্লাহ তালার কাছে আমাদেরকে আমাদের দিলটাকে দিনের উপরে মজবুত করে দেওয়ার জন্য সাহাবেত করে দেওয়ার জন্য আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে আর যে সমস্ত গুনার কারণে আমাদের দিলের চাবিটা শয়তানের হাতে চলে যায় সে ঘুরায় তার কথায় আমরা উঠোবাসা শুরু করে দেয় তার ওয়াশওয়াশায় আমরা অপকর্মের দিকে চলে যাই ওই সমস্ত গুণাগুলো থেকে আমাদেরকে সরে আসার চেষ্টা করতে হবে আল্লাহ তালার কাছে ধরনা দিতে হবে আল্লাহ তালা কাছে কান্দতে হবে আর যে সমস্ত কারণে আমাদের দিলটা শয়তানের হাতে চলে যায় শয়তান আমাদের দিলকে ঘুরানো শুরু করে দেয় সেগুলো থেকে দূরে থাকতে হবে আমি আবার আপনাদেরকে রিভিশন করাতে চাচ্ছি যে কোন কোন জিনিস শয়তান তার যন্ত্র হিসাবে ব্যবহার করে আমরা বলেছিলাম গান বাজনা আমরা বলেছিলাম চোখের দৃষ্টি এইগুলোকে সংযুক্ত করা আজকে এই আধুনিক জমানায় মানুষ শয়তানের হাতে চলে যাওয়া বিশেষ করে আমাদের ছেলে মেয়েদেরকে তাদের দিনটাকে সালিম রাখার জন্য যে সমস্ত মডার্ন টেকনোলজি তারা ইউজ করে এগুলোকে ঠিক মতো ইউজ করেই কি না পাহারা দেওয়ার দায়িত্ব এই অবুধ বয়সে অল্প বয়সে উঠতে বয়সে ছেলে দিনগুলো যদি নষ্ট হয়ে যায় মারিদ হয়ে যায় মাইত হয়ে যায় তাহলে কালবে সালিম তারা খুঁজে পাবে না আজকে তাদের হাতে মোবাইল ফোন রয়েছে আজকে তাদের হাতে রয়েছে ইন্টারনেট ফ্যাসিলিটিস আজকে ঘরে রয়েছে টিভি পত্রপত্রিকা ম্যাগাজিন ভিসিআর থেকে আরম্ভ করে ভিডিও কত ফ্যাসিলিটিস আছে যে সমস্ত সাংস্কৃতিক চর্চা শয়তানের দরজা খুলে দেয় আমাদের জন্য আমাদের দিলে দরজা শয়তানের জন্য খুলে দেয় সেগুলোকে বন্ধ করা দরকার আমাদের দূরে থাকা দরকার ছেলে মেয়েকে সাবধান করা দরকার আর যেগুলো দরজা আল্লাহ তালার রহমতের দরজা খুলে দেয় অন্তরকে সহি রাখে দিনের উপরে রাখে কালবে সালিম নিয়ে আরবে সেগুলোর দরজা খোলা দরকার এই জন্য গান বাজনার মোকাবেলায় কোরআন তেলাওয়াজ শুনবো উল্টাপাল্টা প্রোগ্রাম না দেখে পিএস টিভির এত সুন্দর ইসলামী প্রোগ্রাম দেখব ইসলামী জলসায় হাজির হবো কোরআনে তার শির শুনব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন অন্তরের রোগগুলোর থেকে নিজেরা সাবধান হতে পারি আল্লাহর কাছে তবা করতে পারি আর যে সমস্ত কারণে আল্লাহ তালা আমাদের অন্তরকে হেফাজত করবেন সেই আমলগুলো যেন আল্লাহ তালা আমাদেরকে বেশি করে দেন কোরআন তালাওয়াত বেশি করে করতে পারি দেখের আজকাল জোয়াগুলো পড়ে আমরা আল্লাহ তালা কাছে নিজেদের অন্তরের সুরক্ষিত হওয়ার জন্য পাওয়ার জন্য আল্লাহ কাছে চাইতে পারি তিনি আমাদেরকে তৌফিক দান করুন বারাকাল্লাহ হফিকুম বিশ বাংলা প্রোগ্রামের সম্মানিত দর্শক মন্ডলী আজকের আমার আলোচনা এখানেই সমাপ্তি টানছি আল্লাহ রব আলমিন আমাদেরকে এবং আপনাকে আমল করার জন্য তৌফিক দান করুন আবার দেখা হবে অবিল্লাহি তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ও বারাকাত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 সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান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 আপনাদের ডোনেশন জাকাত পাঠিয়ে দিন বি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আর ব্যাংক কোয়াড্রন কোর্ট 48 গ্যালথরপ রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড কোড 300083 সুইফট বি আই সি কোড জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট মানবতার সমাধান